অনেক ভুলে যাওয়া বিষয়কে পরস্পর শরণ করিয়ে দেওয়া উচিত নিজেরা নিজেদের পরস্পর ভুলে যাওয়া বিষয় স্মরণ করিয়ে দিয়ে ওসিয়ত করে নিজেদের সত্য এবং কল্যাণের দিকে আহ্বান করে করে আমাদের দুনিয়াকে সমৃদ্ধ করার চেষ্টা করা উচিত পরকালকে জাহান্নাম মুক্ত করার চেষ্টা করা উচিত রব্বুল আলমেন আমাদের সকলকে কবুল করুন আমিন বন্ধুগণ আজকে একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো। আর বিষয়টি হলো আমাদের শিক্ষা আর আমাদের শিক্ষা ব্যবস্থাপনা বর্তমানে কেমন চলছে আর কেমন তা হওয়া উচিত আমার ডান দিক থেকে শেষ আমি মোহাম্মদাল হক এখন বর্তমানে দাওতের কাজে নিয়োজিত জি আমি জানি দিনী খেদবতের সাথে জড়িত আছি নিজের যতটুকু যোগ্যতা রয়েছে তা নিয়ে কাজ করে যাওয়ার চেষ্টা করছি কবুল করুন আমিন বন্ধুগণ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম তা হলো শিক্ষা কেমন হওয়া উচিত আর কেমন আমাদের বর্তমান বাস্তবে এই বিষয়টি নিয়ে একটু করেন বিষয় কথাই বলে যেমন ফ্রেম তেমনি ইট ফ্রেম যদি ট্যাড়া হয়ে যায় ব্যাকা হয়ে যায় বক্র হয় তার ইঁটও বক্র হবে আর যেমন ফাউন্ডেশন সেরকম হবে বিল্ডিং এর অবস্থা যদি ফাউন্ডেশন শক্ত দৃঢ় হয় তাহলে বিল্ডিং সেরকম মজবুত এবং শক্ত হবে অনুরূপভাবে আমাদের শিক্ষা দীক্ষার ব্যবস্থা এবং পরিষ্কার তাহলে আমাদের শিক্ষাও সুন্দর হবে আর যদি আমাদের শিক্ষা ব্যবস্থা হয় হয় তাহলে আমাদের শিক্ষাও দুর্বল এবং এই বিষয়টা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়ে আমাদের একটা চিন্তা ভাবনা করার দরকার আছে আমার মনে হয় শেখ আপনি খুব ভালো কথা বলার সাথে একমত তবে সেই সাথে সাথে আমি আর একটু বেশি বলতে চাই যে আমাদের শিক্ষা ব্যবস্থায় যে ত্রুটি আছে এটা কেউ স্বীকার না করলে অন্তত একজন মুসলিম হিসেবে আমি মানি এবং এটা আমি স্বীকার করি যে আমাদের শিক্ষা ব্যবস্থার ভেতরে প্রচন্ড গলত আছে এই গলত থাকার কারণেই একজন শিক্ষিত মানুষকে তাকে আমরা একজন শিক্ষিত ইমানদার মুসলমান হিসাবে দেখতে পাচ্ছি না কেন পাচ্ছিকেট পাচ্ছে সার্টিফিকেট পাচ্ছে তাদের কাছে ডিগ্রি ছড়াছড়ি কিন্তু তার কাছে যেটা মূল জিনিস আল্লাহ পেতে চান ইসলাম পেতে চাই তার কাছ থেকে সেটাই পাওয়া যাচ্ছে না তার কারণটা হচ্ছে কি যেমন ভাই মোকাম্মাল বললেন যে ফাউন্ডেশন অর্থাৎ ইসলামী ভিতের উপরে একটা বাচ্চাকে যদি তালিম দেয়া না হয় তাহলে সেই ছেলেটা আগামী দিনে সে মুসলিম হয়ে বাঁচবে নাম সে আসল মুসলিম হয়ে না তাই আমাদের উচিত বাচ্চাকে প্রথমে বুনিয়াদী শিক্ষা আমি তাকে দেব ও আমি ও করে পাক হও আল্লাহর নাম নাও তাহলে বাচ্চা একই দিকে লেখা লেখাপড়া শিখবে এবং তার হ্যাঁ বর্ণ পরিচয় বুনিয়াদি হিসাবে বলছি যে তার ফাউন্ডেশনটাকে আমি বাঁধব যে আমি এই ফাউন্ডেশনে পাঁচতলা বিল্ডিং নির্মাণ করবো তাহলে যদি আমার মজবুত না হয় অর্থাৎ ইমানের উপরে তার ফাউন্ডেশনটা না হয় তাহলে এই বাচ্চাটা আগামী দিনে লেখাপড়া শেখার পরে ডক্টরেট হবে ইঞ্জিনিয়ার হবে আরো কিছু হবে কিন্তু সে একজন ইমানদার হবে না এই আমার কথা যে ইসলামী শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে নেই এবং যেই শিক্ষা ব্যবস্থা আছে তার ভেতরে কিন্তু প্রচন্ড গলত আছে সেই গলত যতদিন থাকবে ততদিন আমরা কিন্তু সেখান থেকে সুফল পাবো না ক্ষেত্রে একটা বিষয় আমি করব সমস্যাটা অত্যন্ত সঙ্গত আপনার সমস্যা ধরে তুলে ধরেছেন কিন্তু সমস্যাটা হচ্ছে এই যেহেতু আমাদের দেশ এমন একটা দেশ সেখানে বিভিন্ন রকম জাতি আছে আপনি যেটা চাবেন হয়তো অন্য জাতি নাও চালতে পারে সেই জন্য এটা একটা সমস্যা রয়েছে তো এই সমস্যার সমাধানের জন্য আমাদের নিজস্ব সমান যেমন সদা সত্য কথা বলবে এটা কি কেবল মুসলমানদের জন্য পবিত্র থাকবে পরিচ্ছন্ন হবে সত্য বলবে নায় করবে কল্যাণ করবে না কথাটা হচ্ছে মানুষের মেমরিটা সেই পরিষ্কার আছে যে যেখানে আমাদের বাধবাধকতা আছে আমাদেরকে সারিয়ে তুলতে হবে যাতে আমাদের বাচ্চারা তাদের বুনিয়াদী শিক্ষাটাই ইসলামী ধাঁচে পায় যদি মিশনারীরা যদি মিশনারি আন্ডারে তারা প্রাইমারি তারা হাই তারা উচ্চ মাধ্যমিক সবকিছু যদি অযাচিত ভাবে একটি ধর্ম বিশ্বাসকে চাপিয়ে দেয় চাপিয়ে তো আমার ধর্ম বিশ্বাসকে ওখানে আনতে হবে নাকি ওটাই ঠিক কিন্তু কথা হলো আমি বলতে যাচ্ছি সে কথাটাই যে এই যে সমস্যা উনি দেখালেন এই সমস্যার সমাধানের ব্যাপার আমাদের পার্সোনাল ভাবে যখন সাত বছর বয়সে উপনীত হবে তখন তাদের নামাজ আদেশ দাও আর যখন তারা দশ বছরের হবে তখন তাদের প্রহার করো না করে এখান থেকে বুঝতে পারছি প্রথম থেকে আমাদের প্রশিক্ষণের যে বীজ সেটা করা দরকার আমরা কথায় বলে থাকি যে কোমরা যখন হাড়ি তৈরি করে মাটির হাঁড়ি তৈরি করে তখন সেটা নরম থাকতে যেমন হ্যাঁ আমি একটু বলে নি যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের মুসলিমদেরকে বেশি এই বিষয়টাতে এগিয়ে আসতে হবে এবং সিলেবাসের কথাটা যখন আসে তখন আমাদের মুসলিমদের বিশেষ করে সিলেবাসের মধ্যে ফার্স্ট সিলেবাস থাকা উচিত কোরআন এবং সুন্না এবার যদি ও গভর্নমেন্ট স্কুলে পড়ে আমাদের যে একটা পরিবেশ গভর্নমেন্টের সিলেবাস এবার তাকে পার্সোনালি বাড়িতে টিউশন করে হোক বা কাউকে দিয়ে হোক বা মসজিদে হোক বা মাদ্রাসায় হোক এই সিস্টেম বা পদ্ধতি করে যাতে করে এই আল্লাহ সুবানতালার যে কোরআনের যে বার্তা সেটা শিখে নিতে পারে এবার দুর্ভাগ্যবশত আমাদের এখন আলহামদুলিল্লাহ অনেক মুসলিম প্রতিষ্ঠান গড়ে উঠেছে বর্তমানে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে তারা দুনিয়াবী শিক্ষাটাকে এত বেশি গুরুত্ব দিচ্ছে যে যদি একটা ছেলেকে কোরআনের সিলেবাস সিলেবাসের মধ্যে ঢোকানো যায় তাহলে সেই ছেলেটা জয়েন্টে র্যাঙ্ক করতে পারবে না মেডিকেলে চান্স পাওয়ার জন্য যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিতে হয় বা ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষা দেওয়ার জন্য তাহলে সেই ছেলেটাকে যদি ওই একটা পিরিয়ড ঢোকানো যায় তাহলে ওর আধ ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট লস হওয়া মানে বিশাল একটা লস হয়ে যাওয়া তাহলে এই যে ইমানের দুর্বলতা মনের একটা ভ্রম যে একটা ছেলেকে যদি কোরআন হয় দিদি সিলেবাসে ঢুকানো যায় আমরা কাঙ্গাল ছিলাম বাধ্য হয়ে আমরা ওই শিক্ষা দিয়েছি কিন্তু আজ তো আমরা বুঝতে পেরেছি আপনাকে উদাহরণস্বরূপ বলি যদু মধু রবি করে পেয়ারা চুরি করলো সেই তিন টা পঁয়তাল্লিশটা পেয়ারা কে জনে ভাগ করছে কতটি করে কত বেশি ছিল আর প্রতিজনে ৩১৩ জনের বিপরীতে কতজন করে পড়লো তাহলে আমি আমার ছেলেটাকে কি করতাম খাঁটি ইসলামী ধাঁচ আমি তাকে বানাতে পারতাম তাহলে সেই দরিদ্রতা এখন আমাদের দেশে নেই তবুও মুসলিমরা যে দিনের দিকে ঝুঁকে যাচ্ছে এখান থেকে তাদেরকে ছিনিয়ে নেওয়ার জন্য আর একটি জঘন্য কৌশল চলছে তা জানেন সেটা হচ্ছে যে অল্প খানা খানা দিয়ে দিয়ে তাদেরকে টেনে আনা। সেই বাজিয়ে বাজিয়ে তাতে কিন্তু লেখাপড়া কিছু হচ্ছে না এই ছেলেটাকে একটা জ্যান্ত বেকুপ বানাবার জন্য একটা যেন অপকৌশল এই জন্য বলছিলাম আমরা যে প্রথমে আমাদের নজর দেওয়া উচিত যে আমাদের এই সিলেবাস এবং শিক্ষা পদ্ধতি এই অচলীয় পদ্ধতিকে আমাদেরকে কেটে দিয়ে আমরা নিজেরাই সচল পদ্ধতি তৈরি করি গনারা সাহেব যেটা বলছিলেন এবং এই ছোট বয়সে যে শিশুদের ব্রেন এত সুন্দর বা ক্লিন থাকে তাহলে সেই সময় যদি কোরআন হাদিসের পাশাপাশি মডার্ন যে সিলেবাসগুলো আমি নিজের কথাই বলছি আলহামদুলিল্লাহ যে স্কুলে পড়াশোনা করতাম সেখানে স্কুলের সমস্ত সিলেবাস ছিল আর মাদ্রাসারও সমস্ত সিলেবাস ছিল এবার মাদ্রাসার সিলেবাস আরবির জ্ঞানগুলো পেয়েছিলাম বলেই আলহামদুলিল্লাহ কোরআনের যে আলোচনা সেটা মডার্ন সায়েন্সের সাথে কম্পেয়ার করে টুকু বুঝতে পেরেছি এবং সেটাই সাথেই থাকুন এক্ষুনি ফিরে আসছি अन्हु वक्त बेचे थका मुस्लिम प्रथम खंड पवित्रता अध्याय हाथी संख्या चारश पंचाश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 The students of Islamic International School, welcome all of you! as <laughs> alaykum wa rahmatullahi wa barakatuhu Al-Malik ul-Qudus ul-Salam ul-Mu'min I'm so blessed to be with them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 সালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত বন্ধুগণ ছোট্ট বিরতির পর আবার আমরা আপনাদের মাঝে ফিরে এলাম আমরা আলোচনা শুনছিলাম ডাক্তার সাহেব তিনি বলছিলেন যে সিলেবাস যদি সমন্বিতভাবে সব কিছুকে সুন্দরভাবে একীভূত করে করে রাখা যায় তাহলে বাচ্চারা গ্রহণ করে যে আপনার কথার সাথে জের দরে উনি যে কথাটা বললেন শিক্ষার সকল ক্ষেত্রেই ধর্মবিশ্বাস হ্যাঁ জেনে রাখা উচিত যে শিক্ষা কিছু কিছু বিষয় আছে সবার জন্যে সমান যেমন সদা সত্য কথা বলবে এটা কি কেবল মুসলমানদের জন্য পরিচ্ছন্ন হবে সত্য বলবে নায় করবে কল্যাণ করবে না কথাটা হচ্ছে মানুষের মেমরিটা যখন তার বাল্য বা শৈশব থাকে তখন ক্লিন থাকে পরিষ্কার থাকে সেই পরিষ্কার তার মেমরিটাকে আমি নষ্ট কেন করব যেমন ভাই বললেন ওনার সাথে আমি একমত আমরা মুসলমান হিসেবে আমরা ইসলামী প্রতিষ্ঠান নির্মাণ করতে পারি কিছু জিনিস আছে যে যেখানে আমাদের বাধাধকতা আছে তারা প্রাইমারি তারা হাই মাদ্রাসা তারা উচ্চ মাধ্যমিক সবকিছু চালাতে পারে তো মুসলিমরা মুসলিম নার্সারি কেন চালাতে এটা খুব আপনার এই কথাটাতে আমি একবারে স্পষ্ট যে শিক্ষায় পাঠ্যপুস্তকে যাতে করে আমরা নিজস্ব প্রতিষ্ঠান করতে পারি রসুল ইসলাম এই প্রশিক্ষণ একটা দিক আমাদের বলেই দিয়েছেন আমাদের ব্যাপারে তোমার তোমাদের ছেলেরা যখন সাত বছর কোমরা যখন হাড়ি তৈরি করে মাটির হাঁড়ি তৈরি করে তখন সেটা নরম থাকতে যেমন হচ্ছে সেটা গড়ে নাও আর সেটা পেকে গেলে পুড়িয়ে ফেললে সেটার কোনো পথ থাকে না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 তাহলে সেই ছেলেটাকে যদি ওই একটা পিরিয়ড ঢোকানো যায় তাহলে পরীক্ষায় সত্য বলেছেন এটা সকল জায়গায় রয়েছে যে কোরআন হাদিসের শিক্ষা যদি তার সিলেবাসের মধ্যে থাকে সার্টিফিকেটের মধ্যে থাকে নাম্বার শিট মধ্যে থাকে তাহলে একটু ভিন্ন চুকে দেখা হয় হ্যাঁ একদিন ছিল যে আমরা কাঙ্গাল ছিলাম যে বাধ্যই আমরা ওই শিক্ষা দিয়েছি কিন্তু আজ তো আমরা বুঝতে পেরেছি আপনাকে উদাহরণ উদাহরণস্বরূপ বলি যদু মধু রবি ১৫টি পনেরোটি করে পেয়ারা চুরি করলো সেই তিন পনেরো পঁয়তাল্লিশটা পেয়ারা কে পাঁচ জনে ভাগ করছে কতটি করে পড়লো মানে পেয়ারা চুরি দিয়ে অঙ্ক শেখানো হচ্ছে যদি আমি আমার বাচ্চাটাকে বলতাম বদর যুদ্ধে ৩১৩ জন মুসলিম এক হাজার জন কাফির এটা কত বেশি ছিল আর প্রতিজনে তিনশো জনের বিপরীতে এখান থেকে তাদেরকে ছিনিয়ে নেওয়ার জন্য আর একটি জঘন্য কৌশল চলছে তা জানেন সেটা হচ্ছে দুঃখের এক্ষেত্রে কোরআন এবং হাদিসের শিক্ষা এবং আধুনিক শিক্ষাকে সমন্বিত করে করার চেষ্টা করা উচিত যেখানে এমন উদ্যোগ রয়েছে सेफलता रही है तैक उद्योग सबके उचित तब एक इतिहास घेटे चाहिए शिक्षार इतिहास देखले पृथ्वी से मुसलमान शिक्षार चर्चा करनाडा स्पेन करडोबा आलहमरा बागदाद बागदा मान मंदिर यो इतिहास बार बार सी दे पृथिवीत सब चुनाव बस ज्ञान चर्चा এবং জ্ঞানের মূল সষ্টা একজন মুসলমান সবকিছুতে চিকিৎসা বিজ্ঞান সহ সকল ব্যাপারে মুসলমানদের কিন্তু দুর্ভাগ্য হলো মুসলমানদের এই শিক্ষার ইতিহাস মুসলমানদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে ভুলিয়ে দিয়েছে শুধু ছিনিয়ে নেওয়া হয়নি মুসলমানরা এই লেখাপড়া করে না তাকে ছেড়ে ফেলেছে তাহলে মুসলমানরাও দায়ী আছে এদেরকে আমাদেরকে সচেতন করতে হবে অন্তত একটা বিষয় আমরা স্পষ্ট যে আমরা যারা আল্লাহর পরিচয় পেয়ে নিজের আচরণ আর অভ্যাসের পরিবর্তন করে শিক্ষাকে দুনিয়ার সফলতা পরকালের সফলতার একমাত্র মাধ্যম হিসেবে ফরজ হিসেবে হিসেবে করতে চাই আমাদের জন্য বর্তমান পরিবেশে নিজেদেরকে জন্য চেষ্টা করতে হবে তাই এই ক্ষেত্রে আমার মনে হয় একটা সমন্বিত উদ্যোগ প্রয়োজন সবাইকে মিলে অন্তত নিজের বিশ্বাস নিজের আকৃদা নিজের ইমান এবং দুনিয়া পরকালের সফলতা সমন্বিত করে এক পেশে সিলেবাস নয় এই ক্ষেত্রে যদি সেখ আপনি আমাদের যে ঐতিহ্য হারিয়ে ফেলেছে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে সেটা ছিনিয়ে নেওয়া হোক অথবা আমাদের গাফলতিকারে নেওয়া হোক যে আমাদের সবুজ উদ্যান ছিল সিলেবাসের সেটা আমরা হারিয়েছি সেই সবুজ উদ্যান এখন শুকিয়ে গেছে সেই শুকনো উদ্যানকে আবার পুনর্জীবিত করার জন্য সবুজ করার জন্য আমাদেরকে আবার দায়িত্ব হাতে নিতে হবে এখন আমাদের সেই চিন্তা ভাবনা করার সময় এসেছে আপনি যেমন বললেন আমরা সমানভাবে উদ্যোগ নিয়ে আবার সেই নতুন সবুজ বাগান নামার গড়ে তুলব এ আমাদের কোনো যার যেখানে যতটুকুন যোগ্যতা রয়েছে যার যতটুকু চিন্তা রয়েছে নিজের যতটুকু আশা আর আকাঙ্ক্ষা রয়েছে সব কে একত্রিত করে আমরা একটি সমন্বিত উদ্যোগ নেই যার মাধ্যমে হারানো গৌরব ফিরে পাই এখনো আমরা পারি এখন আমাদের মধ্যে সুধার সৃষ্টি হবে কিন্তু আমরাই ঘুমিয়ে পড়েছি এবং বিশেষ করে সিলেবাস সম্পর্কের ভাবনাটাকে আমরা যেন কোথায় বিলীন করে দিয়েছি ভাবছি না শুধু সমস্যা এটা নয় আরো দুঃখের সাথে বলতে হবে কু এডুকেশন এটাও কিন্তু আমাদের সামনে বিশাল বড় একটা ক্ষেত্রে আপনি এক্ষেত্রে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম সেটা হলে এই যে আমরা কোন পর্যায়ে আলোচনা করছি কোন শ্রেণী সেটা ক্লাস ওয়ানের না ক্লাস ফাইভে না ক্লাস এইট এর না ক্লাস টেনের এটা আমাদের প্রথমে নির্দিষ্ট করা উচিত যদি ওই সমস্ত প্রতিষ্ঠানে প্রথম ক্লাস থেকে সিলেবাসে কোনো পার্থক্য না থাকে সেখানে ইসলামিক পরিবেশে আক্ষরিক জ্ঞান প্রদান করা হয় তাহলে আমাদের কোনো তাতে সমস্যা নেই কিন্তু আমরা যেটা বাস্তবে পাচ্ছি যে সেটা হচ্ছে না সুতরাং আমাদের চিন্তা করতে হবে প্রথম থেকে হাতে খড়ে থেকে যাতে করে আমরা তাদেরকে এই সিলেবাসের মধ্যে কোনো একটা পরিবর্তন আনায়ন করতে পারি পিছিয়ে কেন পড়ছে তার ক্ষেত্র আমরা নির্বাচন করছিলাম বা ভাবছিলাম সেখান থেকে উঠে এসে আরও ক্ষেত্র তো, তো আছে সেখানেও আমাকে নজর দিতে হবে যে আমার সম্প্রদায় পিছিয়ে যাচ্ছে কেন তাহলে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে এই কারণে এই কারণে পিছিয়ে যাচ্ছে তো সেই সমন্বয় সাধন করার দিকে নজর না দিয়ে যদি আমরা আরও দেখি যে কেন পিছ হলো সেটাকে খুঁজে বার করুন এবং সেটাকে দূরীভূত করার চেষ্টা করি আমরা আমাদের ভেতরে একটা ভ্রম এসেছে এবং এটা আমাদের বলতে হবে যে ইমানই দুর্বলতাই যে এই জিনিসটা বিরাজিত এখন মুসলিম সোসাইটিতে যে এই লেখাপড়া করতে গেলে ভবিষ্যৎ ভালো হবে না কথা এই লেখা লেখাপড়া করতে গেলে ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে চাকরি পাবে গাড়ি হবে বাড়ি হবে এটা হবে হবে। হবে তাহলে এই কিন্তু আমাদের এবং এর ভেতরে কমিউনিটির একটা জাগরণ সৃষ্টি করতে হবে যে কথাটা তা নয় এই ক্ষেত্রে মনে দারিদ্রতার ব্যাপারটা সবচেয়ে বেশি মানে অগ্রগণ্য হয় গ্রাম্য জীবন আমাদের এবং গ্রাম্য জীবনে চাষবাস ছাড়া আমরা কিছু বুঝি না এবং আমরা নগদে বিশ্বাসী আমরা সুদূর প্রসারী কোনো ফলদায়ক জিনিসকে আমরা দেখতে এবং বুঝতে চেষ্টা করি না এক্ষুনি ছেলেকে মাঠে পাঠালাম একশো টাকা মজুরি করে আনলো এটাই টাটকা ফল হলো কিন্তু এই ছেলেটাকে একশো টাকার মজুরিতে না লাগিয়ে তাকে যদি আমি তার জীবনটাকে গড়ে দেওয়ার জন্য স্কুলে পাঠাতাম মাদ্রাসায় পাঠাতাম তো এই লক্ষ্যটার দিকে আমরা এগোই না কেন যে প্রথম সমস্যাটাই হচ্ছে আমাদের কাছে যে আমাদেরকে ঘিরে রেখেছে দারিদ্রতা কিন্তু দাদা সব সময় এইভাবে এই পথ দিয়ে তাকে নিবার তাকে নিবার শিক্ষার মাধ্যম দিয়ে ফসল ফলাতে পারবে না আচ্ছা এই ক্ষেত্রে যদি ডাক্তার সাহেব একটু হ্যাঁ আমরা যে দারিদ্রতার যে প্রসঙ্গ এসেছে এটা অত্যন্ত এই প্রসঙ্গে পড়া তবে এই ক্ষেত্রে বাবা মায়ের একটু সচেতন হওয়া উচিত এবং আল্লাহ সুযোগ করে যাতে পড়াশোনার মধ্যে থাকে তাফসির পড়তে গিয়ে আমাদের শিক্ষক আমাদেরকে প্রশ্ন করেছিলেন এই পৃথিবীর সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে বলতো এটা কি তার মানে যার পেটে খাবার নাই তার পেটে খাবার আসবে যার গায়ে কাপড় নাই কাপড় আসবে যে মজলুম সে জুলুম থেকে নিষ্কৃতি পাপে সকল দিক থেকে সকল সমস্যার সমাধান একটি একটি কথার মধ্যে তার নাম এক করা তার নাম পাঠ করত আলী ওসাল্লামকে অন্ধকার যুগ বিদৌড়িত করে সকল মানুষকে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য রবুল আলমিন পাঠিয়েছিলেন আর প্রথম হই বলেছিলেন পর পাঠ করো তাই শিক্ষার মাধ্যমেই তো সকল সমস্যার সমাধান হয় নাকি এই ক্ষেত্রে আপনারা দ্বিমত করবেন একমত বন্ধুগণ আপনাদের সবাইকে বলি আসুন না শিক্ষা সকল সমস্যার সমাধান তবে এই শিক্ষা হওয়া উচিত সকল কিছুর স্রষ্টা অব্লা সফান নির্দেশনায় এবং তারই প্রেরিত পুরুষ সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল তালের অনুসরণ আর অনুকরণে তাহলে সকল সমস্যার সমাধান শিক্ষায় এটা প্রমাণিত প্রতিষ্ঠিত সত্য বন্ধুগণ আসুন আমরা সবাই নিজেদের মধ্যে শিক্ষাকে ভাগাভাগি করে নেই শিক্ষার মাধ্যমে দুনিয়া এবং পরকালের সফলতা খুঁজে পাই অতানা হওয়া তার আমাদের সকলকে কবুল করুন শিক্ষিত হওয়ার তৌফিক দিন আমিন আসসালাম আলাইকুম ওরাকাত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 দুই শর্ট কোড তিন শূন্য শূন্য শূন্য আট তিন সোয়েব বিআইসি কোড আই বিও বি বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন ডট ইভি